আমর ইবনু মাইমুন রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন কাপড়ে জানাবাতের অপবিত্রতা লাগা সম্পর্কে আমি সুলাইমান ইবনু ইয়াসার রদিল্লাহ তালানহুকে জিজ্ঞেস করলে তিনি বললেন আয়সা রদিল্লাহ তালাহানহা বলেছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর কাপড় হতে তা ধুয়ে ফেলতাম অতপর তিনি সলাতে বেরিয়ে যেতেন আর তাতে পানি দিয়ে ধোয়ার চিহ্ন অবশিষ্ট থাকতো।